সম্মানিত হাজরিন আলহামদুলিল্লাহ আমরা রামাদান পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ পে গেলাম আল্লাহ তালা আমাদেরকে যেন কমপ্লিট করার জন্য তৌফিক দান করে যেভাবে এই রমাদানের সময় কাজে লাগালে আল্লাহ খুশি হবেন কবুল করবেন সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে জীবনে অনেক এসেছে অনেক চলে গেছে এটাও চলে যাবে আল্লাহ তালা যেন আমাদেরকে শেষ রমাদান মনে করে একটু বেশি করে আমল করার তৌফিক দেন আমরা গত কয়েকদিনে প্রায় সতেরো আঠারো জনের জানাজা পড়িয়েছি আজকে সহ এই অল্প কয়েক দিনে। আমাদের কোন গ্যারান্টি নাই রমাদান পুরো করতে পারবো বলে আর এই রমাদান পেয়ে আরেকটা পাবো কোন নিশ্চয়তা নেই কাজেই কিভাবে সামনে কি কাজে লাগানো যায় গত সপ্তাহে আমরা শুনেছি রোজাটাকে ঠিক মতো আদায় করা ত্রামলাইলের সুযোগ নেওয়া তারাবি দেখের আলা ওাত করে আনের ওমরা করা সুযোগ নেওয়া ইত্যাদি রকমারতলা রেখেছেন দান করা এসবগুলো দিয়ে রমাদানের আমল করা হয় শুধু রোজার মধ্যেই রমাদানের আমল শেষ নয় করেছেন নবিকার ভিতরে সবগুলার গুরুত্ব দিয়েছে দোয়া একটি গুরুত্বপূর্ণ আমল হাজিস এসেছে রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না কত হাজত আমাদের আছে দুনিয়া আখের রাতে কবুল হয়ে যাবে এটা ভুল ধারণা আমার আল্লাহ পছন্দ করেন চোখের পানি ফেলে আল্লাহর কাছে কিছু বলতে পারে যার মধ্যে যদি বলতে পারে চোখের পানি ছেড়ে দিয়ে পঞ্চাশ হাজার এক লক্ষ লোকের সামনের আমার আল্লাহ একা সুনা বেশি পছন্দ করে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী কত অষ্ট হয়ে গেছে আল্লাহর কাছে চোখের পানি যদি এখন না ফেলি কখন ফেলবো পরে সমস্ত হাজত আল্লাহর কাছে আমরা চাই রাজার রাখা দুটো দিক আছে আমরা জানি একটা দিক হলো শারীরিক ফিজিক্যাল তিনটা জিনিস থেকে দূরে থাকা। খাওয়া পড়া স্বামী স্ত্রী মিলামেশা এই তিনটা শারীরিক ভাবে না করলে রোজা হয়েই গেল শারীরিক রোজা কিন্তু রোজার এই শারীরিক দিকটাই নয় রোজা একটা আছে রুহানি দিক আছে আসে সেই রুহানি দিক হচ্ছে যে মিথ্যা কথা কাজ মিথ্যা অন্যায় কথা কাজ গুনার কাজ হারাম কাজ এই সব থেকে দূরে থাকতে হবে এগুলা যদি আমরা দূরে না থাকি শুধু সারের রোজা পালন করে এটার দাম কাছে বেশি কোন এসেছে। যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ অন্যায় কথা অন্যায় কাজ এগুলা ছাড়ে না করতেই থাকে রমাদান মাসে ও রোজার মধ্যেও তাহলে এই বেচারা খাওয়া থেকে কষ্ট করা পিপাসায় কষ্ট করার আল্লাহ তো কোন দরকার ছিল না বেকার হয়ে গেল আল্লাহ একটু ক্ষুদা আর পিপাসা পাইল এটাই শেষ রোজার বিনিময় আল্লাহর কাছে পাওয়ার কিছু থাকলো না তাকে। রোজার মধ্যে আপনি ঝগড়া করতে চান না আরেকজন গায়ে পড়ে ঝগড়া করে ধামাকা আপনার সঙ্গে ঝগড়া করে কোন বিষয় নিয়ে আপনার সঙ্গে তারপরে ঝগড়া করে আপনার ব্যাপারে তার করে। রে আপনি কি করবেন তোমাদের তোমরা যদি দেখো তোমরা তাহলে খবরদার অন্যায় অশ্লীল কাজ করো না চিৎকার করো না চিল্লা চিল্লি করোনা ঝগড়া ফসাদ করো না তর্ক বিতর্ক করোনা স্বামী স্ত্রী মধ্যেও ঝগড়া করো না কারো সঙ্গে কেউ ঝগড়া করো না আর শেষ পর্যন্ত কেউ যদি তোমার গায়ে পরে ঝগড়া করতে আসে লড়াই করতে আসে তর্ক করতে আসে তুমি তাকে শুধু বলে দাও যে আমি রোজাদার ভাই আমি রোজাদার এই কথা বলে থেমে যাও তার সঙ্গে তুমি বাদানুবাদী লিপ্ত হয়েও না তো এই এই যে আমি যে থেমে গেলাম সে যে এত কিছু বলল আমাকে এত অ্যাটাক করলো এত কষ্ট দিল আমার তো কষ্ট হচ্ছে কষ্ট মধ্যে সবর করতে হবে সবর করলে আমি কামিয়াব হয়ে যাব আল্লাহ তালা বলেছেন যারা সবর করে তাদের পুরস্কারকে আল্লাহ বিনা হিসাবে দান করবে। আল্লাহ তাদেরকে পছন্দ করেন আল্লাহব সাহাবির সবরকারীদেরকে আল্লাহ অত্যন্ত পছন্দ করেন যাদের জীবনে সবর নাই তারা মহা ক্ষতিগ্রস্ত ওলামা কেরাম বলেছেন এই রোজার মধ্যে তিন রকম সবর করা লাগে একটা হলো ক্ষুদা লাগলে কিবাসা লাগলে খেতে পারি না এই সবর দুই নম্বর হচ্ছে যে কষ্ট এমনি টায়ার্ড হয়ে গেছে ক্ষুদা লেগেছে এরপরে ইবাদত করতে হবে সারাদিন ইফতার করে এসে টায়ার্ড হয়ে গেছে শুইতে মনে চায় এখন যাইতে হবে জড় দিতে হবে মসজিদে এরপরে তারা বে পড়ে গেছে আবার কাজে লাগিয়ে ফেলি একটু ফেলি। করতে একটু কষ্ট হচ্ছে এই কষ্টকে মেনে নিচ্ছি সবরের সাথে। তিন নম্বর হচ্ছে গুণা খাতা বিভিন্ন রকমের গুনার সুযোগ আছে বিশেষ করে দুইটা গুনা বেশি হতে পারে একদম সহজে হয়ে যায় একটা সামারের কারণে এখন এই সমস্ত দেশে রাস্তাঘাটে বাইরে কি অবস্থা চোখ খুললে কি যে গুনা হয়ে যাচ্ছে হয়ে যাবে রোজার কত ক্ষতি হয়ে যাবে এইটা সহজ গুণা আর একটা মুখের গুণা ওই মুখের গুণার সাজিস একটু আগে যেটা আসছে যে কেউ যদি বকাবকি করে ঝগড়া করে গালবন্ধ দেয় বদনামি করে এই গুলা তার রোজাকে শেষ করে দিবে তা কাজে গুনার থেকে দূরে থাকার রোজা ঝগড়া ফাঁসার থেকে দূরে থাকার এই সবর এইটাও লাগবে আর এই আসলে এই সবরটাই কিন্তু আসল তাপয়া নিয়ে আসবে যদি সবর না করতে পারি তাহলে রোজা রাখলাম কিন্তু অর্জন হবে না এই জন্য একটা হাদিসে করিম সালাম বলেছেন যত রেজেক দেওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে উত্তম রেজেক এবং সবচেয়ে বড় বিশাল রেজেক হচ্ছে সবর রেজেক আপনাকে আমার টাকা পয়সা দিয়েছেন গৃহ বাড়ি গাড়ি দিয়েছেন এটা নিয়ামত ছেলে মেয়ে দিয়েছেন সবগুলো মাস খুব ভালো লেখাপড়া করেছে বড় বড় চাকরি করছে নিয়ামত কিন্তু আপনাকে আল্লাহ যদি কম দিয়ে থাকে আপনি ঠকা সবার বেশি আছে আপনি সবচেয়ে বড় নিয়ামত পেয়ে গেছেন এই জন্য অমর খাতি আল্লাহ বলেন যে আমরা জীবনে যখন সবর করতে পেরেছি তখন দেখেছি যে জীবনের মজাটা অনেক বেশি পেয়েছি এভাবে সলফে সালাহীন সবর করেছেন কিছু সমাজে মাঝে মধ্যে দুইজনের মধ্যে সমস্যা সৃষ্টি হয়ে যায় একজন আপনার বিরুদ্ধে বদনামী করেছে আপনার খুব কষ্ট হচ্ছে আরেজন গিয়ে আবার লাগিয়ে দিচ্ছে তখন আমরা সহ্য করতে পারি না কষ্ট হয়ে যায় ওহাবি মোনাব্দি রহমতুল্লাহ আলাইকে এক লোক গিয়ে বললো ওমুকে আপনার ব্যাপারে অনেক বদনাম করলো তো উনি তাকে বললেন এই কথা বললেন না মাসা আল্লাহ আপনি তো আমার খুব খায়র খা খুব ভালো কাজ করলেন খবরটা দিলেন এটা বলেন না তিনি বলেন যে তোমাকে ছাড়া আর কাউকে পাইলো না এই খবরটা আমার কাছে বোঝানোর জন্য ব্যবহার করতে তারাও মানুষ আমরাও মানুষ তারা জান্নাতি যাওয়ার চিন্তায় আছে আর আমরা এগুলো ধারণার চিন্তায় আছি মনে হয় আল্লাহ জন্য নেককার ঘোষণা দিয়েছেন তাদেরকে তার মধ্যে অন্যতম যারা রাগ গোসাকে দমন করে এবং গোসাকে দমন করলে আল্লাহ কেয়ামতের দিন তার দিল সবাই যখন চিন্তায় থাকবে তার দিলকে আল্লাহ খুশিতে ভরপুর করে দিবেন তাকে বলবেন কোন হুর তোমার পছন্দ হয় এদের নিয়ে তুমি রান্নাতে চলে যাও সবর এত বড় নিয়ামতের জিনিস আল্লাহ তালা আমাদেরকে সবার চর্চা করার তৌফি জ্ঞান করেন